রহমানিমাহ সালাত বিধি বিধান শিখিয়ে দেওয়ার জনুলামের পরানি কেরিমের কথা যেমন মেনে নেওয়া আমাদের জন্য ফরজ ফরোজ তাম সাল্লামের হাদিসের কথা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ আমাদের হচ্ছে জামাতের নামাজ সম্পর্কে এবং এমামত সম্পর্কে দুটো বিষয়কে একসাথে এখানে লেখক উল্লেখ করেছেন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই বাব ও সলাত এল জামা ওমামা এই অধ্যায় হচ্ছে জামাতের সলাাত জামাত সহকারে নামাজ আদায় করা সম্পর্কে আর এমামতি জামাতের এমামতি সম্পর্কে मर्मेज हादिसगुली रही बस कि हादीन जमात का बला है जमतुना कारण संज्ञा विषय बस्तु बुझे सुविधा जमात का जमाते नाम की स्थान दिका कल दुटोर दिख समय दिखाई समय नाम स्थान भिन्न আমরা জামাত করছি চলবে জামাতে নামাজ বলবেন এটাকে দাম মাম ইসলামী সেন্টারে বসে অথবা জেদ্দাতে বসে অথবা মক্কার কোন বিল্ডিং এ হোটেলে বসে ফাইভ স্টার প্রেয়ার হল করে রেখেছে আর মসজিদে হারামের কাতারের সাথে বিচ্ছিন্ন আছে আর ওখানে টিভি সামনে রাখা আছে আল্লাহ আকবর আল্লাহবর স্বামী এক স্বামী আল্লাহ করছে জামাত হবে হবে না সংজ্ঞাটা বুঝে নিলে মাসলা এই মাসলা এই হুকুমটাও বুঝে নেবেন কাল একই হইতে হবে ইস্তানের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে একই হইতে হবে একসাথে হইতে হবে তাহলেই জামাত হবে স্থানের ক্ষেত্রে যেমন আর কিছু লোকেরা রোড রোডের ওই পাশে জামাত শুরু করেছে আর বলছে আমরা এই মসজিদের একতে করছি মধ্যখানে বড় একটা গ্যাপ হইলো হ্যাঁ সে এক একটা কাতার চলতে পারে হয়তো কিন্তু এইরকম গ্যাপ থাকবে আর যে জামাতে নামাজ পড়ছে এটা জামাত না সমায়ের ভিন্নতা যদি হয় একই মসজিদে নামাজ হইলেও একটা জামাত হয়ে সালাম ফিরে তারপরে দেওয়ালের নামাজ হচ্ছে জায়গা হয়নি দেয়ালের বাইরেও লোকেরা নামাজ পড়ছে তাহলে লেগে আছে মোটামুটি চলতে পারে এইরকম মসজিদে হারামের ভিতরে নামাজ হচ্ছে বাইরেও নামাজ হচ্ছে চারিদিকে হজের মৌসমে অথবা রমজান মাসে হিল্টন রয়েছে এই কাছের হোটেলগুলি এই যদি নামাজ হয় তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে লেগে আছে কিন্তু মাঝখানে বেশ কিছু গে তারপরে দেখা যায় মিসফালার ভিতরে লোকেরা নামাজ পড়ছে কাবা শরীফের ইক্তেদা করে যাই যাবে না যায় যাবে না এটা জামাত হল না এক জামাত হল না তো জামাত সম্পর্কে এই জনভাষ্যকার বলছেন যে জামাতকে জামাত এই জন্য বলা হয় জামাতান এই জন্য বলা হয় লেজতে মাইল প্রত্যেক মুসল্লিরা এই নামাজ আদায় করতে গিয়ে সময়ের ক্ষেত্রে আর স্থানের ক্ষেত্রে একত্রিত হয়েছে একই স্থানে একত্রিত হয়েছে আর একই সময় একত্রিত হয়েছে তাহলে জামাত বলবেন ফায়দা না থাকে একটা না থাকে সময় আলাদা স্তান আলাদা তাহলেও জামাত হবে না অথবা সময় আলাদা আলাদা তাও জামাত হবে না স্থান আলাদা আলাদা পৃথক পৃথক তাও জামাত হবে না লমতোসাম্মা জামা সেটাকে জামাতের নামাজ বলা যাবে না বলছেন এখান থেকে আমরা জানতে পারলাম এই নামাজ হবে না যে নামাজ হবে না তাদের আলাদা জামাত করে নামাজ পড়তে হবে আজামা এটা জামাতের নামাজ নয় এরকম অজ্ঞতার কাজ অনেকে করে থাকে জি জামাতের নামাজ জামাতে বিনা ওজরে জামাত ছাড়া নাই বরং জামাতে নামাজ পড়তে হবে আল্লাহ ফাকরুল্লা আলমিনের নির্দেশ শরীয়তের বিধান সম্পর্কে शरियत नाकिन्त एक नामीबा दल रही तृत्य दल जाहिरी मजहब लोक जर अन्सारी तो नहीं तब अल्पस्व कि जरा स्वाधीन भावकेतुआ दे जाहिरी मजहब लोक जो ओ दि नाम दिए क्या करनाबाजी खानिका जाहिरी मतिर मैंने जा सामने एक हादी सबग हादीस ना सब गुरु हादी जा चरित्र যেমন জাহিরা নবী সাল্লা ছয়টি জিনিসের সুদের কথা বলেছে এই ছটা জিনিসের শুধু সুদ আছে আর কোন খাদ্য দ্রব্য সুদ নেই স্বর্ণ চাঁদির কথা বলছে স্বর্ণ চাঁদিতে শুধু সুদ আছে আর নবী সাল্লাম যেহেতু ধান চালের কথা বলেনি সেজন্য ধান চাউলে তাদের কাছে সুদ নেই গম বলেছেন সেজন্য গম লবণ বলেছেন তো লবণের সুদ আছে চিনিতে তাহলে সুদ নেই লবণের সুদ আছে চিনিতে সুদ না এই কাছে কত অজ্ঞতা দাদা বুঝতে পারছেন অথচ লবণে যদি সুদ হয় যে এক কেজি লবণ দিয়ে দেড় কেজি কে হবে গুড় কেউ অস্বীকার করে না কোরআনার অনুসারীরা তবে যে কেয়াস হাদিস বিরোধী কোরআনের আয়াত বিরোধী দলিল বিরোধী সেই কেয়াস হারাম সেই কেয়াস হারাম এইরকম কেয়াস অনেকে করে থাকে যেটা যাইজ না তো যাই एक दल बोलन जो जाम पढ़ा हमज और शर्त जमा नामा हम शर्त एकदल शर्त पार्थक्य की देखी कतलम सम्पर्न एक कथे पार्थक्य आरत हरत मान्य कंडिशन जो जमते ना पूरा कर जमते नामा যদি বাড়িতে পড়ে নাই তো গুণাগারও হবে আর নামাজও হইল না তার আর যারা বলছে আর হচ্ছে ঠিক তারা শর্ত বলে না তারা বলছে অজীব যদি জামাজ ছেড়ে দেই বাড়িতে নামাজ পড়ে নাই হ্যাঁ গাফিলতি করে পড়েই নি পড়েই নি সাথে তাহলে কি হবে নামাজটা আদে হয়ে যাবে নামাজটা আদে হবে কিন্তু অজেব ছাড়ার কারণে গুণাগার হবে नाम ना सन्नति बोले तेजर मत जमात ऐसे हलो सा कविर कोा নামাজ যদি জামাতে পড়ে তো ভালো মানে ভালো কাজ করলো আর সাতাইশ পাবে আর যদি একা নামাজ পড়ে নাই তো নামাজ হয়ে যাবে আর ওইরকম বলেছেন তারা তাদেরকে যারা জামাতে নামাজ পড়ে না তার লদাল তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে সুতরাং এরকম বহু দলিল রয়েছে যে দলিল প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া ওয়াজেব আর জামাত বিনা ওজরে অজুর কিরকম হইতে পারে জোর যেমন অসুস্থ হ্যাঁ হ্যাঁ খুব বেশি বৃষ্টি হ্যাঁ মসজিদে যাওয়া কষ্টকর ঠিক ঝড় তুফান আর না সফরেও যদি জামাত থাকে জামাত করতে হবে সাথী সঙ্গীরা কিন্তু জামাত সফরে জামাত কিন্তু মাফ নেই এই মশলা বুড় জি হম হ্যাঁ তারপরে কি হ্যাঁ নিরাপত্তার মশাল ভয় ভীতি দুঃমনের ভয় থেকে যে কোনো দুঃমন হোক যে কোনো শত্রুর যদি ভয় থাকে অনেক মানুষের শত্রুর ভয় আছে হয়তো তো শত্রুর ভয় থাকলে তখন হয়তো যাই আছে তার জন্য জি হ্যাঁ যদিও ভয়ের ক্ষেত্রে নবিসামের জেহাদের ময়দানে না। এজন্য ভয়কে নিজের বড় করবেন না যে আমি সৌদি আরব থেকে এসেছি সবাই মনে করে যে আমার কাছে অনেক পয়সা আছে এ বাইরে বেরো যাবে না ফজর নামাজে অনেকে মনে করে যারা বিদেশে থাকে না এটা ভয় না এটা ভয় না আল্লাহ ভরসা করেন হ্যাঁ তবে যদি কেউ যদি হুমকি দিয়ে থাকে যে তোকে মারব শেষ করবো এটা হচ্ছে অনেকটাই আশঙ্কা বেশি আছে আর কি তো সেই ক্ষেত্রে সেটাকে ভয় বলা যেতে পারে তারপরে যদি পাহাড়ের ব্যবস্থা থাকে অথবা দলবদ্ধভাবে একাই আপনি নামাজ পড়তে গেলেন না ভাই বেরাদেরকে নিজের ভাইদেরকে উঠিয়ে একসাথে নামাজ পড়তে গেলেন সাথে নিয়ে যান তাদেরকে আপনি তিনজন এমাম আবু হানিফা মালিক সাফেই তারা বলছেন যে নামাজ হচ্ছে আর বাকি হাদিস গুলিকে তারা খেয়াল করেননি যেমন সহিমিস রয়েছে একা নামাজের তুলনায় ২৫ গুণ বেশি সোহাব রাখে নয় এটা হচ্ছে তাদের যুক্তি বা দলিল তখন এমাম আহমদ রহমতুল্লাহ আলাই আর আহমার তারা বলছেন যে এই জামাতে নামাজ পড়া ওয়াজিব পার্থক্য নেই ফরোজের সামান্য পার্থক্য করা হয়েছে কিন্তু এমাম আহমদের কাছে তিন ইমামের কাছে ওয়াজেব ফরোজের পার্থক্য নেই অজেব মানেই হচ্ছে তাদের দলিল তাদের দলিল আসছে যেই দলিলটিতে নবী করিম সাল আলি সাল্লাম ওইসব লোকদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন যারা জামাতে হাজির হাইরা মন হাফেক तो तो तो जाली दी हादी दलिलोक हादिस दलिल्ला दूरे मस्जिद প্রথম বললেন হ্যাঁ তারপরে একটু যখন চলে গেল ডেকে বলছেন শোনো শোনো শোনো আজেদুল্লা কাক রকা তোমার কোনো ছাড় নেই কোনো ছাড় নেই তাহলে অন্ধ মানুষকেও ছাড় দেওয়া হয়নি আবু দাউদ্দ হাদিস এইরকমই দলিল হচ্ছে যুদ্ধের ময়দানের জামাতের নামাজ যুদ্ধের ময়দানে একা একা নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি বরং জামাত করে একদল নামাজ পড়ছে আর দল শত্রু যদি পিছন দিকে থাকে তাহলে তাদের সামনে পাহারা দিচ্ছে আর শত্রু যদি কেবলার দিকে থাকে তাহলে দুই দলই নামাজে দাঁড়িয়েছে এমাম সাহেব রাসুল্লাহ পিছনে এক দল রুকুর পরে শেষ দায় গেল আর একদল রুকু শেষ দায় গেলো না দাঁড়িয়েই থাকলো এক কাতার ঝুঁকি রয়েছে ধন সম্পদের ঝুঁকি রয়েছে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে ইসলামের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানে জামাত যদি মাফ না হয় তাহলে জামাত কোথায় মাফ হইতে পারে সুতরাং এই জামাতে নামাজ পড়া সন্নত নয় বরং এটা হচ্ছে তিনি বলেছেন জাহিদের মতো যে জামাতে নামাজ পড়া শর্ত কেউ যদি সুস্থ থাকা অবস্থায় বেনা কোনো ওজরে জামাতে নামাজ না পড়ে বাড়িতে পড়েনি তো নামাজই হবে না এটা ইবনে তাইম রহমতুল্লাহ ব্যক্তিগত তার ফোটা छ्रब्ला शर्त आरोप बोझा गलोादित करेज नरुज जहेज बोलने जाहिज नाते जानते तो बिोधित कर फरज कारण विरोधी तो उसदादे बदल्ला से दी जो अपनी भूल भूलान पर उस्तादे सात दें रसल से नाफारमानी कर প্রত্যেক মালিক আমাদের সকলে বলেছেন আমাদের কথা হাদিসের কথার কাছে ছুটে ফেলে দিয়ে এই বলেছেন তারা যাতে করে তারা মুক্ত হয়ে কালকে আমাদের তারা আসামের কাঠগড়ায় না দাঁড়ান আসামের কাঠগড়ায় দাঁড়াবেন অন্ধ অনুসারী মোকাল্লিদরা যেটা আপনারা হইতে পারবেন না তাইমের রহমতুল্লা কখন জেলে পড়াল তিনিও তার সাথে জেলে চলে গেল আমিও জেলে থাকবো জেলে কি ওস্তাদের কাছে আমাকে জেলে রাখেন চিন্তা করতে পেরেছেন আপনি কেমন তিনি এই মাসলায় বিরোধী আমার ওস্তাদ বলেছেন শর্ত জামাতে নামাজ পড়া জামাতে নামাজ না পড়লে নামাজ হবে না আর তিনি বলছেন না জামাতে নামাজ পড়া শর্ত না যদি এই জন্য ভাষ্যকার এখানে বলছেন যে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলছেন যে অমান তা আমল যেই ব্যক্তি হাদিসকে গভীর ভাবে দেখবে গভীর ভাবে হাদিস গুলি নিয়ে জামাত সম্পর্কে জামাতে যে নামাজ পড়া সম্পর্কে ফায়া মানে হচ্ছে বাড়িতে আপনার পাঁচ ভাই আছেন আরে দু তিন ভাই গেছে আমি গেলাম না না হয় চলবে জানাজের মতো গ্রামে দশজন লোক গিয়ে জামাত করছে আমরা না নাই গেলাম চলবে তাই না আমরা না গেলে গভীর ভাবে গবেষণা করেন তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে জামাতে নামাজ পড়া ফার্জে আইন ইলি আরেজিন তবে কোন ওজোর যদি থাকে অসুবিধা থাকে যাতে জামাত ছাড়া জায়জ হতে পারে समस्त दलिल्न हल्का शर्त बोला बस कठिन फतुआ माधि जमाते नामाजीबी झेड़े देखो ढाकार तब नामे अब्दुल्लासूद हदीस আর তিনি নিজের পক্ষ থেকে বলতে কিছু শুনেছেন খেয়াল খুশি কথা কখনো বলেননি বলছেন সাক্ষাৎ হোক মুসলিম অবস্থায় মানে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ফালিওসালে হাজি আল খামস সে যেন এই পাঁচ অক্ট নামাজ পড়েখানে গিয়ে যেখানে আজান দেওয়া হচ্ছে অর্থাৎ গিয়ে জামাতের নামাজ পড়ে কারণ আল্লাহ আলমিন আর জামাতে নামাজ পড়া হচ্ছে হেদায়েতের আদর্শ হেদায়তের সুন্দর তোমরা যদি নিজেদের বাড়িতে নামাজ পড়ো কামা সাল্লাহাজ্লাফিক আবদুল্লাহ আল্লাহ সাহাবি বলছেন বাড়িতে নামাজ পড়া বিনা হজুরে মনাফিকি চরিত্র লারাক তুম সন্নাতানাবি যদি তোমরা বাড়িতে নামাজ পড়ো তাহলে তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দেবে নবীর আদর্শ যদি ছেড়ে দাও জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে তোমার পথভ্রষ্ট গুমরা হয়ে যাবে তাহলে যারা জামাতে নামাজ পড়ে না গুমরা হয়ে যাবে একবারে নয় একবারে গুনাগার হইলো কিন্তু গুমরাহি অবশ্য। কারণ গুনা ধীরে ধীরে যখন বাড়তে থাকে তখন গুমরাহি মানুষের উপর বিস্তার করে আমরা নিজেদেরকে দেখেছি নবিয়া জামা নাই যে এই নামাজ থেকে একমাত্র পিছনে এমন মোনাফিক মালুবন্ যার মোনাফিকই স্পষ্ট আমাদের সর্বজন বিদিত ছিল সবাই জানতো যে এরা মোনাফিক মুনাফিকরা শুধু জামাতে আসতো না না হলে কোনো সাহাবি এমন কাজ করতো না যে বাড়িতে নামাজ পড়বে कतारे दाड़ा हम सऊदी आरोबे आदर्श ता, जन, ता, आ, ता, ता खानिक आने बुड़ो देखें चलते চলতে পারে না হাঁটতে পারে না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বিভিন্ন মসজিদে বক্তব্য করতে গেলে এরকম বিভিন্ন মহল্লায় দেখি ঠেলা গাড়িতে করে নিয়ে দাঁড়াড় করে দিচ্ছে আবার নামাজ পড়িয়ে উঠি নিয়ে যাচ্ছে প্রত্যেক অক্ষে এমনকি ফজর নামাজে পর্যন্ত নিয়ে আসতে একদিন না নিয়ে অসন্তুষ্ট আমাকে নিয়ে হবে জরুরি জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোলকুল মারামের হাদিসটা দেখেন এখানে ৩২০ নম্বর আপনাদের বাংলায় জানি না এক এক নম্বরে পার্থক্য হইতে পারে হ্যাঁ তিনি বলছেন বলেছেন তুলনায় মিন সাল ফাজ মানে মানে একজন একজনের একা কি নামাজের তুলনায় জামাতের নামাজ উত্তম কত গুন বেসাব এম ওয়াইসিনা দারাজা সাতাইশ গুণ রয়েছে তাতে রয়েছে জায়গায় দারাজা শব্দটি সলাতুল আফলাত পঁচিশ स प्रथम पचिस सुतरालम कम आशी बिरोधी नए নামাজের অবস্থাকে কেন্দ্র করে ফজিলত রয়েছে। কেউ ২৭ গুণ পাবে কেউ পঁচিশ গুণ পাবে নামাজের খুশু হ্যাঁ নামাজে একগ্রতা নামাজে পবিত্রতা নামাজের জন্য যত্নবান হওয়া যারা যত্নবান হয়ে নামাজ পড়বে সাথে আরো কমবে নামাজের কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ কেউ দশ ভাগের এক ভাগ এইভাবে নবী সাল্লা সাল বলেছেন অসুর দশ ভাগের এক ভাগ এরকম হবে নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো খবর না শুধু তার বডিটাই নামাজ পড়েছে তার অন্তর নামাজ না তো এইরকম নামাজ কোন রকম বলেছেন যে অনেকের বাড়ি থেকে মসজিদ দূরে আর অনেকের কাছে যারা কাছে থেকে আসছে তারা পঁচিশ পাবে যারা দূরে থেকে আসছে তারা সাতাশ পাবে আবার কেউ কেউ বলেছেন যেমন হাফিজ রহমতুল্লা এই ব্যাখ্যাটি করেছেন তিনি বলছেন যে রাতের নামাজ উচ্চ স্বের তো এইরকম বিভিন্ন মত পোষণ করা হয়েছে এক কথায় জামাতে নামাজ পড়লে সাতাইশ পাবে অথবা পঁচিশ পাবে আহ এটা দ্বারা প্রমাণিত চিন্তা করুন দুনিয়ার সাথে তুলনা করে যে কারো যদি এক হাজারের প্রাণী উড়িয়ে হার্ট এটাক করে দিতে পারে খুশিতে তাই না ও কি করবে দিসে পাবে না আরে বাবরি আমি কোথায় কিলি না এক হাজারের আর পৌঁছে গেছি পঁচিশ হাজারে মদির হয়ে গেছে তাই না সব হ্যাঁ না লোক কি পাবে না চিন্তা করেন আপনি দুনিয়ার ক্ষেত্রে সুফহান আল্লাহ আচ্ছা তারপরে যদি কফিল থেকে ছুটতে পারে ছেড়ে দেবে যদি কফিলকে বিশ দিয়ে দিতে হয় তাও দিয়ে ছুটবে খালি এক মাসেরও তো লাগে না বিশ হাজার নেবে অসুবিধা নেই এক মাসের স্যালারি লাগলো লাগলো তাই না সুফহান আল্লাহ যদি পালাইতে পারে কোনো রকম বহানা করে মেডিকেল মিছামিছি একটা মেডিকেল নিয়ে এসে বাপের মায়ের বিবির নিজের একটা মেডিকেল ফলস মেডিকেল নিয়ে যা আমি খরচ একজিট হ্যাঁ দিয়ে আবার আসবো পঁচিশ হাজার সাতাইশ হাজার স্যালারি আসবে না দুনিয়ার ক্ষেত্রে কত চালাক এগুলো বুঝাইতে হবে না এগুলো লাগবে না আর দিনের ক্ষেত্রে নামাজ পড়তে চাই না গড়ি নামাজ ফজর নামাজ অনেক লোককে দেখি যে ফজুর আসে না জিজ্ঞাসা করি কি ব্যাপার ফজর আসে যে ফজর একটু অন্ধকার ওই জন্য আসে না আশ্চর্য ফজর সুফহান হাজির না হয় দললে দেশে কি কি করে ফজর পড়বে বাকি না ওজত পড়বে না ওয়া নবী horeta radhiyallahu anhu anna rasulullah sallallahu alaihi wasallam qala wallazi nafsi bi yadi laqad hamamtu an amura bi hatabin fayuhtab thumma amuru bis salati fayuazzan laha thumma amuru rijal fayummun nas thumma ukhalifu ila rijal la yashadu thumma ukhalifu ila rijal la yashaduna as যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার প্রাণ রয়েছে হাদিস প্রমাণ করে যে আল্লাহর হাত আছে না নেই না এমনিতে আল্লাহ শুধু আল্লাহ হাতে আমার জান রয়েছে হাত বললাম কিন্তু হাত নেই কেন হাত অস্বীকার করবে করান এবং হাদিস অস্বীকার করে তো আপনার সম্পর্কে তাহলে আর নামাজ কি করে শুদ্ধ হবে আর আখ্লার চরিত্র কি করে ঠিক হবে সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহর হাত আছে আল্লাহর মত কারো সাথে কোনো সাদৃশ্য নেই তুলনা নেই লাকাত হাম তো আমি ইচ্ছা করেছি আন যে আমি লুকড়ি সম্পর্কে নির্দেশ দেব সাহাবাই কেরামদেরকে যে লকড়ি একত্রিত করা হোক জমা করা হোক এই হাতাবি কুড়ানো সোম্মা আমর বিশাল তারপরে নামাজের নির্দেশ দেব দেবা আজান্লাহা লাহা নামাজের আজান দেওয়া হোক একজন লোককে আমি নির্দেশ করব না আমি যাবো সব লোকদের কাছে জামাত ছেড়ে দি রসুল্লাহ এমামতি ছাড়তে চাইছেন জামাত ছাড়তে চাইছেন ওই লোকদের কাছে আমি যাওয়ার ইচ্ছা করেছি লাইয়া শাহাদা যারা নামাজে হাজির হয় না উপস্থিত হয় জ্বালিয়ে দেবো আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেবো তা নাই তাদের বাড়িও জ্বালিয়ে দেবো ধন সম্পদ ধন সম্পদ নষ্ট করা যায় কি সাধারণ কথা নবী করা নিষেধ করেছেন আরাম সেখানে অন্যের বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন রাসুল্লাহ ওইসব বেনামাজি যা বাজা, যা জামাত ছাড়া লোক যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদেরকে জ্বালিয়ে দিতে চাইছে নাকি যেমন তেমন কথা সন্ন্যত কাজে বলবেন এই কথা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কখন না সন্নত নয় অবশ্যই জামাতে নামাজ পড়া বা ফরজ नाम सामान्य गर्क ब गोस्तर नामडी वाला गोस्त बिक्री सामान्य सामान्य गोस्त लगाना गोस्त लगाना चलो बारो टा खुशी तोनेक তো এইরকম যদি হাড্ডিওয়ালা গোস গোস তো নেই গোস্ত ছড়িয়ে নেওয়া হয়েছে এইরকম যুক্তি একটা হাড্ডি পাই যে হাড্ডি গুলো হয়তো পায়ের কাজে লাগে পায়া করার কাজে লাগে এইরকম যদি কিছু পাই হাসান ভালো দুটা খুর পায় খুরের গোস্ত খুর বুঝেন তো হ্যাঁ পায়ের খুর যে বকরির অথবা গরুর যে খুর রয়েছে পায়ের তলাটা তো পায়ের তলাটা পায়ের কাজে লাগে তো যদি একটা পায়া না ঈশান নামাজ পড়তে গেলে অর্থাৎ পড়তে গেলে পায়ার নাস্তা পাবো তাহলে মসজিদের জায়গা দেওয়া যাবে না আমাদের মতো লোক জায়গা পাবে না তাই না এখান থেকে নামতে নামতে মসজিদ ভর্তি হয়ে গেছে তাই কিনা পাঁচতলা থেকে নামতে নামতে দেখবেন যে মসজিদ ভর্তি হয়ে গেছে কারণ সব পায়া খাওয়া লোক ভর্তি হয়েছে গোটা মার্কেট থেকে লোক চলে আসছে সুহান আল্লাহ নবী করিমিসাল্লাহাম কোনো বাড়াবাড়ি কথা বলেননি কথা সত্যি আড়েরিয়াল হয়ে যায় দিনে হিসাব করবেন আড়েরিয়ালে এমনি পাছি, ফিরিতে এ হচ্ছে মোনাফিকদের চরিত্র নবী করিম সাল্লাহিসাম এরকম মোনাফিক চরিত্র দের সম্পর্কে বলছেন তারা যদি জানতে পারতো যে একটা এমন হাড় হাড্ডি খেতে পাবো যে হাড্ডির উপর গোস্ত নেই অথবা দুটো খুর পো খুব সুন্দর যে লাউলাল নিঃসা ওয়াসি বিয়ান যদি বাড়িতে মহিলারা না থাকতো যাদের জামাত ফরজ নাই আর শিশুরা না না থাকতো যাদের উপর নামাজই ফরজ নি তো তাদের বাড়ি কি করতাম জ্বালিয়ে দিতাম তাহলে যারা বেনামাজি কত বড় অপরাধী চিন্তা করেন জামাতে যারা হাজিরা নামাজি কিন্তু বাড়িতে নামাজ পড়ে তাদের বাড়ি যদি জালিয়ে দিতে চান বাধা কোথায় যে বাড়িতে মহিলারা আছে আর শিশুরা আছে সেই জন্য জ্বালাম না তার যারা বেনামাজি তাদেরকে যদি নবী করিমাল্লাম পেতেন কি করতেন কি করতেন বলুন তো চিন্তা করে তাদের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহাম পদরোহ করতেন অবশ্যই তাদের বিরুদ্ধে প্রথম খালিফা রসুল সাল্লাম কি করেছিলেন জেহাদের শুধু ঘোষণা করেননি বাস্তবে গিয়ে জেহাদ করে এসছেন যতক্ষণ পর্যন্ত দমন না করেছেন যতক্ষণ পর্যন্ত স্বীকার না জাকাত স্বীকার করলাম আজ বেনামাজিদেরকে রাসুরম যদি করুন সুতরাং ছোটখাটো ব্যাপার নয় এই বেনামাজি হওয়া নামাজ ছাড়া অথবা জামাতে হাজির না হওয়া এগুলি ছোটখাটো অপরাধ নয় এগুলি কাবিরা বড় অপরাধ নামাজ ত্যাগ করা তো কুফুরি আর जाम छाड़ा हमारी चरित्र मनाफिकी लक्षण बड़ा मोनाफिको के ना कि हादी द्वारा स्पष्ट प्रमाण है जाम पढ़ाजे फरुज जरा जमत नाम पढ़व तरह बाड़ी घर नबी करीम सलम तरह सह जालिया कर এই জন্য জামাতের গুরুত্ব দেবেন জামাতে নামাজ পড়বেন এখন তখন ওজোর না থাকলে অবহেলা করে জামাত ছাড়বেন না আর অবহেলা করে এইরকম করবেন না যে যাক জামাতটা ছুটে যাক বাথরুমের লাইনে তো আছে আমি পরে উঠি জাগি বেচলারা অনেক এরকম করে যে ও ভাবছে আমি সব খানে যাকবো বাকিরা যাক আরও তো সব আছে ওরা যাক ওরা যেতে যেতে দেখা গেলো যে জামাত শুরু হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে পরে একটা বাহানা পেয়ে গেল যে জামাত তো শেষ হয়ে গেছে আর কি যাব যা যাক পড়েনি হ্যাঁ তো আপনার নিয়োগটি খারাপ কখনো আগে উঠার চেষ্টা করলেন না কখনো প্রথমে গিয়ে ঢুকবার চেষ্টা করলেন অথচ গন্ধ থেকে বেরোই তারপরে সাথে সাথে ঢুকেন অবশ্যই গন্ধ পাবে না যতই পানি ঢালুক তার আপনি নিজেকে মনে করছেন যে আমি সব খানে উঠবো পাঁচজন রুমে থাকেন শেষ করুক ফিনিস করুক তারপরে আমি উঠবো গন্ধ খেতে চান হ্যাঁ কেন এরকম চরিত্র হবে মোনাফিক চরিত্র নামাজ শেষ হয়ে ফর্সা হয়ে যাচ্ছে তাহলে কে এলো না এলো মসজিদে বোঝা যাবে যে কে আসে না তাই না মাগরে বা জোহর আসরে বোঝা যাবে জোহরে আসতো আসরে আসত মাগরে বা আসতো ফজরে আসতো এসাতে অন্ধকার যেহেতু ছে যেত তখন না বিদ্যুৎ ছিল না ওইরকম কোন লাইটের ব্যবস্থা ছিল না প্রদীপের ব্যবস্থা ছিল অন্ধকারে বন জঙ্গল আর কি অন্ধকার সাপ বি তারপরে ধরতেও পারবে না বিশ্বাসাল্লাম ও টের পাবেন না সাহাবিরা টের পাবে না যদি বলে তুমি কোথায় ছিল কোন দিকে ছিলাম বাম দিকে ছিলাম আমি তো বাম ছিলাম আপনি পিছনে ছিলাম মোনাফিকরা তো আল্লাহর ভয়ে নামাজ পড়তো না মোনাফিকরা মানুষের ভয়ে নামাজ পড়তো মানুষের ভয়ে নামাজ রক্ষার জন্য মদিনায় নিরাপদে বসবাস করার জন্য তারা নামাজ পড়তো আল্লাহ বিশ্বাস ছিল না পরকালে বিশ্বাস ছিল না জানবে তাদের বিশ্বাস ছিল না এটা হচ্ছে বেনামাজিদের চরিত্র বেনামাজি চরিত্র বেনামাজি শুধু না নামাজ পড়ে কিন্তু শুধুই এসব নামাজ আসতো না তাদেরকে আল্লাহাক মোনাফিক বলেছেন এটাই যদি মোনাফিক চরিত্র নামাজে যদি নামাজ পড়তে ভালো লাগে না মন লাগে ধোকা দেয় ও যা কামু সালাত অথচ এই ধোকার ক্ষতি তাদেরই হবে ওহ খাওয়া দেহ ওই নামাজে যদি দাঁড়ায় কামু বড় বলো সে মন লাগে না নামাজ পড়তে মজা লাগে না ভালো লাগে না সাথে অন্তর লাগে না দুনিয়া থেকে অন্তরকে মুক্ত করতে পারে না। শুধু তার দেহটা নামাজ পড়ছে কোন রকম হাজির হয়েছে বিভিন্ন দুনিয়ার অথবা ভয়ে মসজিদ হাজির কামকো অলস অলসতার সাথে নামাজ পড়ে নামাজে মন লাগে না এটা মনোফেকদের চরিত্র নাস লোক দেখানো নামাজ পড়ে করুন আল্লাহ ইল্লা খালি আল্লাহকে অল্পই স্মরণ করে আল্লাহকে স্মরণ করতে চায় না নামাজ পড়েন আর জিমান ঘুম আসে কেমন নামাজ পড়তে আসছেন যে এসাই ঘুম আসবে ফজরে ঘুম আসবে অন্তরকে পরিষ্কার করিয়াছেন আল্লাহর সামনে হাজির হয়েছেন আল্লাহর কাছে কিছু নেব, চাইব, পাবো এই আশা এটাই শেষ নামাজ আর ফজর নসিবে আসবে না ফজর পরে যখন বেরোচ্ছেন বা ফজরে যখন দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে সলাত্য বিদায়ের নামাজ হয়তো এই নামাজের পরে আর হয়তো জোহর নসিব হবে না এইভাবে নামাজ পড়েন তাহলে অন্তর লাগবে নামাজি আল্লাহাক সত্যিকার আমাদের নামাজি যেন বানিয়ে দেন জিজ্ঞাসা করেছেন বাইরে থেকে অনলাইনে যে উজু করে তাস খেলে খেলার পরে আবার নামাজ পড়তে যায়। এর হুকুম কি প্রথম কথা তাস খেলা সময়ের অপচয় এবং আল্লাহর জিকির থেকে গাফিলতি সুতরাং গোনার কাজ নাজায় কাজ তাশ খেলা জেনা ব্যবীচারের মতো নয় খুনের মতো নয় হ্যাঁ এইরকম নয় চুরি ডাকাতির মতো নয় তবে যারা আজকের তাস খেলে কালকে এরা জুয়া খেলে ধীরে ধীরে চরিত্র খারাপ হয় আর সময় নষ্ট করে আল্লাহর জিকির থেকে গাফেলা এই জন্য তো তাস খেলা অবশ্যই না যাইজ অবশ্যই না যাইজ কাজ উজু অবস্থায় করলে উজু নষ্ট হয় না উজু ভঙ্গের যেসব কারণ এর আগে বলগুলো মানায় বলানো হয়েছে তার মধ্যে কোন গুণা করা উজু অবস্থায় কেউ গুণা করলে উজু নষ্ট হবে না উজু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলি হলে উঁজু নষ্ট হবে তবে সেই লোকটি গুণাকার আর দুর্বল ইমানের মুসলিম কেমন চরিত্রের মানুষ উজু করে শরীরের পবিত্রতা অর্জন করেছে অথচ অন্তর গুণা থেকে পবিত্র হয়নি যে তাস তাসকেলা ছাড়তে পারে না অন্তরের নাপাকি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে উজু করে শরীরটা পাক করলো কিন্তু অন্তরকে গায় ডু রাখলো আর ওই গন্ত অন্তর নিয়ে মসজিদে গিয়ে নামাজ করতে হাজির হচ্ছে যার ফলেই তো খুশু হয় না যার ফলে এরা নামাজ দ্বারা সংশোধন হয় না নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এরা অন্যায় কাজ করছে নামাজও পড়ছে এই এদের নামাজের রেজাল্ট দেয় না খজর নামাজ হানাফি ভাইরা যেটা পড়ে সেটা তারা ইসফার মানে ফর্সা করে পড়ে তাদের মজাবে কিন্তু নবীলের বোখারির হাদিস মুসলিমের রয়েছে অন্ধকারে গালাসে পড়তেন ভোরের অন্ধকারে পূর্ব আকাশ সাদা হলেই পড়তেন এটাই হচ্ছে হচ্ছে উত্তম কেউ যদি জাগতে না পারে তাহলে সেটা হচ্ছে তাদের জন্য টাইম ফরসা হওয়ার পরে কিন্তু ফরসা হওয়ার পরে শখ করে ইচ্ছা করে নামাজ পড়া এটা অবশ্যই ঠিক নয় সন্নতের খেলাফ সন্নতের খেলাফ এবং তাতে নেকি কম হবে जामिल जमीय पेलन मिथ्याप সে যেন মসজিদে নবিল এক সাইডে বই হাজার নামাজ পড়ে নামাজ পড়ো কেন নামাজ পড়লে না তুমি বলছো আমি নামাজ পড়েছি বাড়িতে বলছি বাড়িতে পড়লেও আবার নামাজ পড়বে দ্বিতীয়টি তোমার যেন নফল হবে এই ক্ষেত্রে ওর উপরে আমল করবে অফিসে জামাত मस्जिदा जा बेनमजी नमज पढ़े अड्डा दीबी अनेक जगह कम्पनी प्रेयर हले नाम क्यों बस नमज पढ़ाई सबा नाम আর দেখতে পাবো যে কে কে নামাজ পড়লো কিন্তু এই সব বেনামাজি লোকেরা আধা নামাজির লোকেরা যদি যাওয়ার সুযোগ পায় তো ঘরে চলে যাবে নাস্তা করে আসবে অথবা বাইরে কোথাও গিয়ে আড্ডা দিবে স্ত্রিজার খাবে নামাজ পড়বে না তো এই জন্য সতর্কতামূলক এই উদ্দেশ্য যদি ওখানে জামাত করায় প্রেয়ার হলে তাহলে ঠিক আছে मस्जिदपूर्ण क्या रिस्क क्या एखान असुविधा होते ही नमज पढ़क् नमज़े पड़ते विभिन्न क्षेत्र सफरे करते बिस्टिव झड़ हम करते भयले करते জোহর আসর জোহর আসর দুই অফিস আসর শুরু করে দিন এটা জমা হইল না এটা যায় জামার সুযোগ আছে কিন্তু আপনি এক ঘন্টা পরে ভাবেন যে আরে আসরটা তো পড়িনি আর আসর চারটার সময় পড়তে পারব কি না সাড়ে তিনটা পড়তে পারবো এখন দেড়টার সময় পড়েনি তাহলে যাইজ না তাহলে অক্ের আগে পড়লেন আপনি এইরকমই জোহরের নামাজ যদি সকাল দশটায় পড়েন মাগরে আসর জমা করা যেতে পারে ফজর কে জমা করা যাবে না এটা হচ্ছে অক্তের নামাজ পড়া ফরজ আল্লাহ পাক অক্তের নামাজ পড়াও ফরজ করেছেন আর কিছু কিছু ডিসকাউন্ট দিয়েছে কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট আল্লাহ পাক জোহরে চার রাখা ফরজ করেছেন কিন্তু আর এসা যেতে হল না কষ্ট হতে বাসনা অথবা দুঃশ্মনের ভয় রয়েছে সুতরাং মাঘরেবে এসাটা পড়ে চলে আসলাম সুবিধা নেই সাথে এসা থাকলে একশো কিলোমিটার না যদি আপনি দামামের বাইরে চলে যান তাহলে আপনার গন্তব্যস্থান যদি দূরে থাকে রিয়াজ বা মক্কা আপনি কসর করতে পারবেন জমাও করতে পারবেন অফিস থাকে অফিসে অনুমতি আছে এমন কোন অফিস নাই আমি মনে করি মুসলিম দেশে যে অমসজিদের দেশে যারা অমুসলিম দেশে থাকে হয়তো পারমিশন নেই অতটা যে মসজিদে যাবে এই টাইম দেওয়া হয় না সেটা আলাদা কথা সেই ক্ষেত্রে হয়তো নিরুপায় তারপরেও যথাসাধিক চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে বিকল্প ভালো বিকল্প খুঁজার চেষ্টা করবে আর মুসলিম দেশে বলবে যে সৌদি আরবে চাকরি করি অথবা কুয়েতে চাকরি করি দুবাই চাকরি করি আর আমি বাড়িতে করার জন্য আসতে পারছে বা অফিস অফিস টাইম বাড়িতে আসতে পারছে আর মসজিদে যেতে পারেন না বাড়িতে আসাটাও জরুরি ছিল না যে সরাসরি ডিউটি থেকে এতে যাবে আমি এখানে দাম্মাম সিটি সেন্টারে থাকি এরিয়াতে থাকি হ্যাঁ আর যখনই আমি নাইনটি ওয়ান এ ঢুকে যাবো তখন আমি সাল্লি সাল্লামের বিবিগণ নবী সর এনতেকালের পরে চুল ছোট করে রাখতেন এই জন্য যে সৌন্দর্য আর জন্য করব চুলটা সেই যুগে সৌন্দর্য মনে করা হয়তো। নবী সর করেছেন আর আমাদের বিয়ে अस चरित्र महिला अनुकरण से जायज ना काकलीफ आजकल कार्य चुल छोट कर जायेज नाई नबी सल्लाम स्त्री नियत छोड़ना चूल कर सही वाक्य एजे आजकल महिला चुल कटे रखा जाए महिला हिंदू महिला देखे चूल देते भारत लेटे এই জন্য জায়েজ দলে মানতা হবে না একা নামাজ পড়ছিলেন বলেন আলার কেউ আছে যে এর সাদকা করবে তখন অবাকার গেলেন এই সব হাদিস দিয়ে অনেক ওলামারে জায়জ করেছেন আমরা জায়জ মনে করি তবে ইচ্ছা করে যারা যাচি যাবো যাচি যাবো করে জামাত শেষ হয়ে গেল যেতে যেতে অবশ্যই গুনাগারেরা আর জামাতের সাতাশ গুণের ফজিলত পাবেনা জামাতের সাতাশ গুণের ফজিলত জামাতে না গিয়ে পাবে কারা যারা সফরের কারণে জামাত ধরতে পারলো না যে সফরে কত জামাত পায়নি একাই সফর করেছে কোনো জামাত পাইনি। অথবা অসুস্থতার কারণে নিয়মিত জামাতে যায় পাঁচক্তর নামাজে কিন্তু অসুস্থ অবস্থায় মসজিদে যেতে পারে না জামাতে হাজির হতে পারে না তারা বাড়িতে নামাজ পড়েও গুণ নাকি পাবে द्वित तृत्य जमा देवे मुस्लिम कबर मजार मेल ना बेचा कौते जावा बहजोग अदिका लोक सब बिलपी आके दानी आसान তাদের দল ভারী করলেন তাদের কাছে আপনি বিক্রি করলেন তাদের মার্কেট জমালেন আপনি সংখ্যা বাড়ালেন ইত্যাদি সেই জন্য জাইজ নয় হ্যাঁ দাওয়াতের উদ্দেশ্যে যে কোন জায়গায় যেতে পারেন ব্যবসাখানাতেও যেতে পারেন অনেক অলমায়কেরা ব্যবসাখানায় মহিলাদেরকে দাওয়াত দিতে যেতেন সালাফ সালে এরকম বহু কিসা কাহিনী রয়েছে তারপরে যারা মদ পান করছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের মহফিলে যেতেন তো সেখানে দাওয়াত দেওয়ার জন্য উপদেশ দেওয়ার জন্য মানসিহত করার জন্য অথবা কাউকে কিতাব দেওয়ার জন্য দেওয়ার জন্য যে কোনো